بسم الله الرحمن الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كلا إن كتاب الأبرار لفيه الليين وما أدراك ما الليون كتاب مقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون আঠারো নম্বর আয় থেকে নিয়ে আঠাইশ নম্বর আয় পর্যন্ত এখন আপনাদের সামনে করলাম বলছেন كلا اننا كتاب الابراهل ذي الهكنه نشئين لكارودير امون راما اللي يينه عاشو بعد اللي يينه وما جراك ما علميون اللي يمكن كتاب مرقوم لिखित كتاب يشهده المقررون يقولي ديها ديها شكرا مقرر نيكتب طابط في رسطة اشترسمي لكم في القرآن إن الأبرار لفي نعين نيكار نجن نيامت المدت حقي الله قلتك بمن نيامت على الأرائك ينظرون শুশজিতো খাটে বসে পরদ তাকাতে থাকি তারিন কু ভি উজুহিম নজরা আল আইন আপনি তারে চার নিয়ামতের সজীবতা দেখতে পাবেন ইস কওল মির রাহীক মাহফুম করবে ختامه مسک তার মিশ্রণ হবে মিষ্টি কষ্টলি وفي ذلك كاين تنافس المتنافسون ইলিয়ো নিপোজিভিদের প্রতিযোগিতা করুচি অর্থাৎ এরকম নিয়মত লাকরার জন্য প্রতিযোগিতা করুচি আমরা একশো জন উপস্থিত হলে কথা বললাম যদি বলে ওরা আজকে জুম্মার দিনের স্বাদ যারা মসজিদে শেখ মসজিদে এসে আদায় করবে যেগুলো অথবা বাংলা ঘুম থাকবে গেছে আচ্ছা জাহ্নতে গেলে জাহ্ন করছেন তোমাদের কি পান করবেন সব পান করবেন এর মিশ্রণ হবে মিশ্রণ হবে তসদিন কি আই নাইনি একটি ঝর্ণা থেকে আল্লাহ বলছেন আসে আর শুনেছেন তাদের আমল নামা লিগিন আর এই যারা নেককার রূপ তাদের আমলনামা কে লিগিনে জান্নাতের সর্বো সর্বোচ্চ স্থানে তাদের আমলনামা লেখা থাকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ شیخুল হাদিস님의 কথা তা ব্যাক মানে তাদের আমলনামা লিখতে তার তারা হবে إغنا لك كلا إن كتاب الأبرار لك عليل وما أدراك ما عليل كتاب مرقوم يشهده المقربون كتاب مرقوم الله আল্লাপাক ওকে দেখা যায় যদি দেখেন তার পর্যন্ত লিষ্ঠ তার নাম লিখুন আল্লাহ জানাতিদের লিষ্ঠ তাহলে যেতে আল্লাহ বলেছেন আল্লাহ শিখের অনুরূপ এবং তার মাঝে মধ্যে পড়েন না অথবা কবিতা গুলা করেন প্রকাশ্য অথবা অপ্রকাশ্য গুনা যে জিনিসা আসে সেখান আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার যদি বেশি খায় নিশা আসবে খাওয়ার আগে বলি অল্পই যদি কেউ কেউ খায় যায় যায় কমপাস নেই তামাক খাওয়া একটু খাক খান আপনি দেখুন ঠিক কত মাত্রা কত রাশি আছে যদি কেউ খায় কি অবস্থা হয় একটু বেশি পরিমাণে কি অবস্থা হয় তাহলে মাছ করা كثيره فقলি ইরারা দুনবাদ হালাল হলো না হারাম হলো তামাক খাওয়া হালাল না হারাম হলো কানতে কথা জড়িয়ে কিনা মাওরাহেত্রে দেখি আল্লাহ তৌফিক দেন আপনি বলবেন না আল্লাহ বড় খুশি কেন কম চাকরি সাবে কানা নবি আল্লাহু আলাইহি ওয়ালিহি করা শয়তানি এর খবর পে كده জওয়াত শরতানিকা কাজত্রা শরতানিকা তি দিয়ে বাক্তুরন্দন শরতানিকা অতএব তোমরা এগুলোর পরিত্যাগ করো এগুলা থেকে দূরে থাকো যখন আয়াতটি নাজিল হলো সাহাবায়ে کرام رضی اللہ عنہই সাথে সাথেই সব পরিত্যাগ ইসলাম দন্ত 61 লক্ষ রূপিত আস্তে আস্তে করুণা আসে তাই না 1.23 বছর হয়ে গেল লোকজন ঘর থেকে মটকার কলস বের করে একদম আর আপনি কি বলেন না আল্লাহ এত উৎসুজ হয়ে আছিস ধুমপান করে আছিস এখন কি রকম এর মধ্যে নাকি না ইমান তা দাও করবেন ইনশাআল্লাহ নাজরওয়াত না থেকে বাঁচার জন্য ইমানদলি তা করা পূজন রয়েছে বেহাদ আল্লাহ প্রত্যেকটি আপনি আপনার পর্যন্ত আল্লাহ বললেন আমার বাংলার নামে লিখো তারা আমল নাম আহারে লিখো কথাই হুজুর তো বলবে দিলাম আচ্ছা বলুন তো হুজুর বলবে তোমার মারা যাওয়ার পরে তোমার সাথে কি জানেন আমার সত্যি সুতরাং সুতরাং আর কতদিন থাকবে নিজেকে সুতরাং নিজের আchitzojon ke sudhar chesta koro ya ay walaliya anu u alfusako wa ahlikum nar hay waladar ban tumra nijera nijeder ke jahannam theke bachao nijeder poribar porjonto jahannam theke bachao allah jodi amader ke jahannam theke bachar tawfiq dao amin allah tumhe amader shukon ke ba jahannam তারা শুধু নিয়াম করবে কারণ ওরা কোথায় নিয়ামত আর এই যে নিয়ম এই যে শারীরিক নিয়ম মনের নিয়ম সব দিচ্ছে অনেক হয়েছে মনে শান্তি নাই কি বলে যখন চায় উড়ে চলে যেতে পারে আমেরিকা কোথাও বললি আল্লাহ দিকে আল্লাহ আল্লাহ আল্লাহ তাই সব সময় দেখা যায় আমি নিজে খাও বাচ্চাদেরকে খাওয়া যদি যারা নেতের মধ্যে থাকবে বিশেষ করে তো জানাতে আর ভালো করে আপনি দেখলে বড় কুটিবতী আসলে কিছুই নাই কিন্তু মন ফ্রেশ আর আপনারা মনে দিক দিয়ে ধনী হওয়ার চেষ্টা করতেন আর মনে দিকে আল্লাহ আল্লাহ নির সেইটা সে কই যাবে আমাদের উপভোগ করে এমন কিছু পাবে তুমি এইসব জানাতে দৃশ্য দেখলে তোমার চুপ শীতল হবে ঠিক আর সেটা তুমি চিরকাল থাকবে কখনো বের হবে না বলেছেন তোমাদের কি বলা হবে তোমাদের মন যা তাই মজুত তুমি যাই করবে তাই করছে একটা মন যা তাই মজুত কোথা মন যা কিন্তু নিয়ম মত ওখানে ঘিরে বুঝবেন বুঝবেন না ইনশা যদি বিশ্বাসটাকে আল্লাহ আল্লাহ যা বলেছেন জান্নাত সম্পর্কে তাহলে আপনি জান্নাত পাবেন আর যদি বলে দেন তাহলে আপনি জান্নাত জয় মানলেন নাকি তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে বিল করতে হবে আছে তাই الحمد رسول الله صلى الله عليه وسلم তাহাজিরে সূরাতে বলতেন দোয়া ইস্তিকফা বাตร দোয়া আর করবেন লুকিয়ে রেখেছেন কেউ জানে না শ্রোভান ওখানে ঘিরে ফেলবে এটা কেনা কেন তাহলে যে কাজ করত তা একটু মনকে নিয়ন্ত্রণে না ইস্তামের গন্ডি দিল থেকে মন যা যাতায় তার কোনো সিগারেট খাবেন মন চাইলো মন খাবেন আমরা আলহামদুলিল্লাহ ইসলামের আপনার মন চাইছে হ্যাঁ রোগী থাকে আপনার জন্য যদি মনে করেন এই জিনিসটা হাওয়া কিন্তু হাওয়া প্রেসার ব্লাড প্রেসার গরুর পোস্ত খাওয়া যায় কিন্তু কারোর জন্য যদি জিনিসটা ক্ষতিকর হয় সেটা কি করবে না কিন্তু আল্লাহ এমন ভাবে রেখে নেন নিয়ন্ত্রণ ওখানে আমরা যেভাবে শাস্ত্র শাস্ত্র জরুরি কিনা এই নিঃশ্বাস দেওয়ার জন্য আপনাকে দেওয়ার তো মাধ্যমে এটা তো আরেকটা জিনিস বা শব্দ জান্নাতে গেলে যেভাবে উপস্থিত হয়ে আমরা শাস্তর শাস্তরচ্ছি শাস্তর শাস্তর আমাদের জন্য যত জরুরি ওইভাবে জান্নাতে মানুষ শাস্তর শ্রেষ্ঠ শাস্তর শ্রেষ্ঠের মত রব্বুল আলামিনের তসবিহ পড়না করতে থাকি বরন্দি একজন আর একজন হবে কি دعاؤں میں فيها سبحانك اللهم و تحیۃن بها ص ایک دن ایک دن کی صلوت و سلام سندار کی بولے مرے سلام بولے আর দৃশ্য আর এই যে দৃশ্য থেকে এর মধ্যে থেকে একটা দৃশ্য হচ্ছে আল্লাহ হারাম খাবার ইত্যাদি হারাম খাবার ইত্যাদি সব কিছু থেকে তাহলে ঠিকানা হবে না আল্লাহ তাদের উদ্দেশ্য বললেন হলুদ আলো পক্ষ থেকে বলা হবে জেন হলুদ আর যারা জাহা নাম থাকবে যারা ওদেরকে বের করার পরে ওদেরকেও বলা হবে হে জাহা লোকজন হলো চিরতাল তোমরা থাকবে আর কখনো আচ্ছা আর কি তোমরা চিরকাল নিয়ামত উপভোগ করো কখনো তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে না তোমরা সব সময় সুস্থ থাকো খাবেন তার শরীর হজম হবে হজমের বিরুদ্ধে কিছুই নাই এখানে আমি জিজ্ঞেস করি বেশিরভাগই করবে খাবার খেয়ে কি হবে পেশার সময় আমার কাপড় পাক না তো পারবো না কে ভালো লাগে আগে আগেই বন্ধ করে আবার সাধারণ তোর সব সময় বল খুব ভালো এখনো আছে কিছু কিছু লোক ওজু নষ্ট করার চেষ্টা করে তার সবচেয়ে বেশি প্রিয়তো বিলাল যখনই আমার নষ্ট হয় তখনই আমি অজু করি আর দু হ্যাঁ সম্ভব না যে সম্পর্কের মানুষ আছে কিন্তু সব সময় তাহলে যেগুলো মুক্তির দিকে আবার ওইটা আল্লাহ কালাম যদি বিশ্বাস না থাকে তুমি মুসলমান না তুমি জানা কখনো বিশ্বাস করতে হবে পরি তারা তারা দৃশ্য দেখবে সুন্দর সুন্দর দৃশ্য আর এই দৃশ্য যে কোনো গুলো আনন্দ এটা তো শুধু দৃশ্য দেখবে না আল্লাহ কেউ কোথায় আনন্দ ভালো একটা যদি দৃশ্য একটা সুন্দর লাগান মন চায় শুধু দিকে দেখানো হবে যদি অনেক সময় যখন মরিয়ে রাখছে অত খাওয়া যায় সবসময় আসেন আপনি আমার কাছে আসেন আমি আপনার সাথে কথা বলবো আমি অনেক সময় আছে মানুষের শারীরিক অবস্থা মানুষের অবস্থার সাথে না এরকম হয় তো আপনি قوة دعوت الله إن باطضنين إخلت يستون بالرحيج مختوم وخارج جاء جغل جنة سغطان كورة عبرتك الدنيا سواء دنيا سواء دنيا سواء ديها مطلع يقول لك وعالى نبي لا يصدرون عنها ولا ينزفون وعالى يقول خدوات خط حقا مجدد جهدو خبر خابا جوتو منتجدد خابا كنتو ما تبتا هو بنا কিন্তু জানতে গেলে তার মিশ্রণ থাকলে অমুক তো একটা বিল্ডিং বানালো কিছু করতে পারলাম না অন্য সব দিকে সহযোগিতা করতে পারছো বড় আলহামদুলিল্লাহ আসুস নাই মুসলমানের কোন কাজে আসুস নাই বলো আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ একটা দুটো তোমরা যদি আল্লাহ তাহলে আল্লাহ আমরা আশা করতে পারি এর দয়ালো রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে উন্নীত দান করেন আমিন ইস কওলুহু রিহিন মাকতূম খদাওহু মিস ওয়া ফি যালিকা ফালই তানাফাসাল মুতানাফিসুন আতিজিম সবতে পাবেন আর এই চশমা বা ঝর্ণা স্বভাব করে থাকে অর্থগত দিকে তারা ইজ্জতের বেশি আর স্থানে গিয়ে সে স্বভাব করে لأن أنهار الجنة تفجو من الفردوس أو تتفجو من الفردوس جنتين نديقوا لي كنتكي بربا جوة جنت الفردوس لكن الفردوس هو أعلى الجنة شوار جي جنتي. جنتي جنة شوار القرير جنة تعطي كنتا جنة وهذه كنت شعب جنة خردوا رسوكتين বলি দেয়া আছে হচ্ছে এটা ওখানে গিয়ে সাজাই হচ্ছে সুবহানাল্লাহ আমি এতাত হয়ে গেল এই যে তাসনিম ওই তাসনিম প্রমাণিত আপনি যদি ভালো লুক হন মকাল পালন করে চলেছেন আপনি যত বেশি আল্লাহ এবার পালন করবেন শুধু ফরস না ফরত পালন করেন এর সাথে হ্যাঁ আল্লাভ করতে থাকবে ফল এবার যতটুকু আমার নৈকট্য নৈকট্য লাভ করতে অন্য কোন মাধ্যমে যতটুকু নৈকট্য লাভ করতে পারে না যুক্তি আমাদেরকে মা কর আমাদের মাওবাদকে মাফ করুন। আমিন। دنیا সমস্ত মুসলমানকে जिंदा মুন্তাশকুর কি মাফ করুন। আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও। আমিন। আখিরাতে কল্যাণ দাও। আমিন। জাহান্নাম থেকে निजात দাও। আমিন। কবর আযাব থেকে আল্লাহ আমাদেরকে नेक বানাও। আমাদের সন্তান তাদেরকে আল্লাহ মি আমাদেরকে আইন বড়ীয় দাও। আমিন। জ্ঞান বড়ীয় দাও। আমিন। তুমি শিফা আল্লাহ আমাদের شفকে شفান আমীন আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে شفান আমীন আল্লাহুম্মা লা ইয়াযালু আলামা বিল্লাহ ফাকতা ওয়ালা হাম্মা বিল্লাহ ফরাজতা ওয়ালা কুবরা বিল্লাহ নাফাসতা ওয়ালা যুররা বিল্লাহ কাশফতা ওয়ালা দাইনা ইল্লা ولا حاجه <تصفيق> هي لكريم الله غفرته ويسترك يا ارحم الراحمين ربنا تقبل منا انك انت السميع العليم وتغفر لنا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين الله